আবদুল্লাহ ইবনী উমার আদালতন হতে বর্ণিত তিনি বলেন একদা নাবী সাল্লাসাল্লাম লোকজনের সামনে মাসিদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তিনি বললেন আল্লাহ টেরা সাবধান মাসিদ দাজ্জালের ডান চক্ষু টেরা তার চক্ষু যেন ফুলে যাওয়া আঙুরের মতো